ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীযুক্ত বঙ্কিম ও ভক্তিযোগ ঈশ্বর প্রেম বঙ্কিম ঠাকুরের প্রতি বলিলেন মহাশয় ভক্তি কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতা ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায় অরুণোদয় হলে पूर्वदिक लाल तक बोझा जाए सूर्योदय आर देरी नाई सेूप जदि कारो ईश्वर जो प्राण व्यकुल देखा जाए तक बे बुझते परा जाए ये व्यक्तर ईश्वरलाभर आर बस देरी नाई एक गुरु के जिज्ञासा कर महाशय ईश्वर के कमन कर पा गुरु बोल एसो हम तोम देखिए दीची এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল দুইজনেই জলে নামলো। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুপিয়ে ধরলে খানিক পরে ছেড়ে দিবার পর শিষ্য মাথা তুলে দাঁড়াল গুরু জিজ্ঞাসা করলে তোমার কীরকম বোধ হচ্ছিল শিষ্য বললে প্রাণ যায় বোধ হচ্ছিল প্রাণ আটুপাটু করছিল তখন গুরু বললে ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আটুপাটু করবে तक जानवे जेता सकारी नाई तुम्हें बोली ऊपरे भाषले की एकटू डूब दाओ गभर जलर नीचे रत्न रोचे जलर ऊपर हाथप छुड़े कि ठीक मानिक भारी जले भाषे ना तलिए गए जलर नीचे थके ठीक मानिक लाभ करते गलर भीतर डुब दीते बंकिम महाशय कि करी पीछने शोला बाधा डूबते देना सकल हास्य श्री रामकृष्ण तारण कर ले तार नाम कल पश काटे डुब दीते हबे। ताना होले बावा जाबे ना हम रत्न पाव जागर मन তলাতল পাতাল খুজিলে পাবিরে প্রেমের প্রেমে রত্নধন ডুব ডুব ডুব রূপসাগরে আমার মন খোঁজ খোঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপি দীপি দীপি জ্ঞানের বাতি জল বেড়ি দেয়নুখন ডুব ডুব ডু রূপ সাগরে আমার মন ড্যাঙ ড্যাং ডেং ডেঙায় ডিঙে চালায় আবার সেকুঞ্জন কুবীর বলে শুন শুন শোন ভাব গুরুর শ্রীচরণ ডুব ডুব ডুব রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেমে রত্নধন ডুব ডুব ডুবূপসাগরে আমার মন ঠাকুর তাহার সেই দেবদুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইলেন সভাশুদ্ধ লোক আকৃষ্ট হইয়া এক মনে এই গান শুনিতে লাগিলেন গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলিলেন কেউ কেউ ডুব দিতে চায় না তারা বলে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব যারা ঈশ্বরের প্রেমে মত্ত তারা বলে বেহেড হয়ে গিয়েছে কিন্তু সব লোকে এটি বোঝে না যে সচ্চিদানন্দ অমৃতের সাগর আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছই হয়েছিস তুই কোনখানে বসে রস খাবি নরেন্দ্র বললে আড়ায় কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললুম কেন মাছখানে গিয়ে ডুবে খেলে কি দোষ নরেন্দ্র বললে তাহলে রসে জড়িয়ে মরে যাব তখন আমি বললুম বাবা সচ্চিদানন্দ রস তা নয় এরস অমৃত রস এতে ডুবলে মানুষ মরে না অমর হয় তাই বলছি ডুব দাও কিছু ভয় নাই ডুবলে অমর হয় এইবার বঙ্কিম ঠাকুরকে প্রণাম করিলেন বিদায় গ্রহণ করিবেন বঙ্কিম মহাশয় যত আহম্মক আমাকে ঠাউরেছেন তত নয় একটি প্রার্থনা আছে অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা শ্রীরামকৃষ্ণ তা বেশ ঈশ্বরের ইচ্ছা বঙ্কিম সেখানেও দেখবেন ভক্ত আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন কি গো কি রকম সব ভক্ত সেখানে যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মত কি সকলের হাস্য একজন ভক্ত মহাশয় গোপাল গোপাল গল্পটি কি শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে তবে গল্পটি বলি শোনো এক জায়গায় একটি শ্যাকরার দোকান আছে তারা পরম বৈষ্ণব গলায় মালা তিলক সেবা প্রায় হাতে হরি নামের ঝুলি আর মুখে সর্বদাই নাম। সাধু বললেই হয় তবে পেটের জন্য শ্যাকরার কর্ম করা মা ছেলেদের তো খাওয়াতে হবে পরম বৈষ্ণব এই কথা শুনে অনেক খরিদ্দার তাদেরই দোকানে আসে কেননা তারা জানে যে এদের দোকানে সোনারূপা গোলমাল হবে না খরিদ্দার দোকানে গিয়ে দেখে যে মুখে হরি নাম করছে আর বসে বসে কাজকর্ম করছে খরিদ্দার যাই গিয়ে বসল একজন বলে উঠল কেশব কেশব কেশব খানিক্ষণ পরে আরেকজন বলে উঠল গোপাল গোপাল গোপাল আবার একটু কথাবার্তা হতে না হতেই আরেকজন বলে উঠল হরি হরি হরি গহনা গরবার কথা যখন একরকম ফুরিয়ে এল তখন আরেকজন বলে উঠল হরো হরো হরু, হরু। কাজে কাজেই এত প্রেম দেখে তারা স্যাঁকরাদের কাছে টাকা করিয়ে দিয়ে নিশ্চিন্ত হলো। জানে যে এরা কখনো ঠকাবে না কিন্তু কথা কি জান খরিদ্দার আসবার পর যে বলেছিল কেশব কেশব তার মানে এই এরা সব কে অর্থাৎ যে খরিদ্দারেরা আসলো এরা সব কে যে বললে গোপাল গোপাল তার মানে এই এরা দেখছি গরুর পাল গরুর পাল যে বললে হরি হরি তার মানে এই যে কালে দেখছি গরুর পাল স্থলে তবে হরি অর্থাৎ হরণ করি আর যে বললে হ তার মানে এই যে কালে গোরুর পাল দেখছ সে কালে সর্বস্ব হরণ কর এই তারা পরমভক্ত সাধু সকলের হাস্য বঙ্কিম বিদায় গ্রহণ করিলেন কিন্তু একাগ্র হয়ে কি ছিলেন। ঘরের দরজার কাছে আসিয়া দেখেন চাদর ফেলিয়ে আসিয়াছেন গায়ে শুধু জামা একটি বাবু চাদরখানি কুড়াইয়া লইয়া ছুটিয়া আসিয়া চাদর তাঁহার হস্তে দিলেন বঙ্কিম কি ভাবিতে ছিলেন রাখাল আসিয়াছেন তিনি শ্রীবৃন্দাবন ধামে বলরামের সঙ্গে গিয়াছিলেন সেখান হইতে কিছুদিন ফিরিয়াছেন ঠাকুর তাঁহার কথা শরথ ও দেবেন্দ্রের কাছে বলিয়াছিলেন ও তাঁহার সহিত আলাপ করিতে তাহাদের বলিয়াছিলেন তাই তাহারা রাখালের সঙ্গে আলাপ করিতে উৎসুক হইয়া আসিয়াছিলেন শুনিলেন এঁরই নাম রাখাল শরৎ ও সান্নাল এরা ব্রাহ্মণ অধর সুবর্ণ বণিক পাছে গৃহস্বামী খাইতে ডাকেন তাই তাড়াতাড়ি পলাইয়া গেলেন তাঁহারা নূতন আসিয়াছেন এখনো জানেন না ঠাকুর অধরকে কত ভালোবাসেন ঠাকুর বলেন ভক্ত একটি পৃথক জাতি সকলেই এক জাতীয় অধর ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ও সমবেত ভক্তদের অতি যত্নপূর্বক আহ্বান করিয়া পরিতোষ করিয়া খাওয়াইলেন ভোজনানতে ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধুর কথাগুলি স্মরণ করিতে করিতে তাহার অদ্ভুত প্রেমের ছবি হৃদয় গ্রহণপূর্বক গৃহে প্রত্যাবর্তন করিলেন অধরের বাটিতে শুভাগমনের দিনে শ্রীযুক্ত বঙ্কিম শ্রীরামকৃষ্ণকে তাহার বাটিতে যাইবার জন্য অনুরোধ করাতে তিনি কিছুদিন পরে শ্রীযুক্ত গিরিশ ও মাস্টারকে তাহার শানকি ভাঙার বাসায় পাঠাইয়া দিয়াছিলেন ताहित श्रीरामकृष्ण सम्बन्धे अनेक कथा ठाकुर के आर दर्शन करसिवार इच्छा बंकीम प्रकाश करें किन्गति के आशा है नाई छय डिसेम्बर आठार चाशी ख्रीटाब्दे श्रीजुक्त अधर बाटी ठाकुर श्रीरामकृष्ण शुभागमन कर और श्रीजुक्त बंकिम बाबू सहित आलाप करिया प्रथम हईते ष्ठ परिच्छेदे यही सब कथा विवृत हईल এই ঘটনার কিছুদিন পরে অর্থাৎ সাতাশে ডিসেম্বর শনিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিমূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরাণীর কতকংশ পাঠ শুনিয়াছিলেন ও গীতোক্ত নিষ্কাম কর্মের বিষয় অনেক কথা বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীমূলে চাতালের উপর অনেক ভক্ত সঙ্গে বসিয়াছিলেন মাস্টারকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন কেদার রাম গোপাল তারক শিবানন্দ প্রসন্ন ত্রিগুণাতিত সুরেন্দ্র প্রভিতি অনেকে উপস্থিত ছিলেন